أعوذ بالله من بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين السلام عليكم ورحمه Alhamdulillahi wachda wa s-salatu wa s-salamu ala ma'ala nabiya ba'da. A'uzu billahi min ash-shaytwanir wajim. Ya ayyuhal lazina amanu atiwullaha wa atiwurusulahu lil amri minkum. Wa qala ta'ala ya ayyuhal lazina a'vanu ittabiu ma unzil ilaykum mirwabikum wa la tatabiu min dunihi awliya'a. إلى آخر ila ya. Shemusta Prashankshah Shemusta Tarif Shih Muhanna Allah জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনুগ্রহ করিয়া ফাগু বাসবাড়ী তাহেরিয়া салаফিয়া মাদ্রাসার এই আমি জলসাat আওয়ার এবং বর তৌফিক দান করছেন সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম মানবতার মুক্তির দিশেবশ নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত এবং করুণা বর্ষিত হোক সাহাবায়ে کرام তাবেইন তাবে তাবেইন আইমায়ে মুস্তাহিদিন শেষ কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের হকলোর পথে চলছে তাদের উপর সময় সংক্ষিপ্ত খুব কম সময়ের ভিতরে বেশির কথা কই থা আমার লগে আছেন প্রেরণ খরচেন বিভিন্ন আয়াত জাগাত বিভিন্ন উদ্দেশ্য সম্পর্কে কইছেন সফর মাঝে কইছেন যে আল্লাহ সুবিহান্ প্রেরণ খরচেন যে লিওজ হিরা আল্লা কুল্লিহি সমস্ত দিন রূপরে আল্লাহর দিনে লাগিয়া দিন বলতে দিন বলতে আদর্শ দিন বলতে কালচার দিন বলতে নিয়ম নীতি সমস্ত নিয়ম নীতির রূপে ইসলামর যে নিয়ম নীতি আছে ইসলামর যে কর্মপদ্ধতি আছে সেটার বিজয়ী করবার লাগি সেটার উফরে তুলবার লাগিয়া আল্লাহ সুহান্ল হরসেন আমরা যদি আমরা জীবনের দিকে তাকাই আমরা যদি আমরা সমাজের দিকে তাকাই আমরা সমাজও আমরা পরিবার ব্যক্তি জীবনও ইসলাম কি বিজয়ী আছে আছে নিজের মাঝে ইসলাম বিজয়ী করবো বিজয়ী কর্তা সে কোন মিছিল ইয়া করবা সে মিটিং দেওয়া করবা সে আইন দেওয়া করবা আমরা নিজেরা করতে আমরা নিজেরা করতেই না দিন নাই নামাজ কি দিন নাই রোজা কি দিন নাই হজ কি দিন নাই গর ঢুকতে সময় আপনার আমার গড়ক সালাম দিয়ে ঢুকে না সে সালাম এটা চর্চা করব। আইন করা যাব ইসলামর কিছু বিষয় আছে ব্যক্তিগত কিছু আছে সামাজিক কিছু আছে রাজনৈতিক রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে এটার দায়িত্ব এবং তারা দায় জবাব দিয়ে করতেইব। সামাজিক সামাজিকভাবে যে বিষয়গুলো আছে এগুলা সামাজিকভাবে যারা নেতৃষ্ঠানী আসেন মেম্বার সাহ আসেন চেয়ারম্যান আসেন গাঁর মুরব্বী আছেন ফাঞ্চাইত আসেন তাদের জবাব দিয়ে করতে হইব আর পারিবারিকভাবে যে বিষয়গুলো আছে এগুলা খেয়া জবাব দিয়ে করতে হইব করতে সারাদিন থেকে এই আওয়াজ হইলা হইলাম ঢাকা দিল্লি হইত নাই যদি আপনি আমি নিজের সংশোধন করতাম না পারি নিজে যদি শিকতাম না পারি নিজের যদি বদলাইতাম না পারি সম্মানিত উপস্থিতি আজকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা অন্তত পক্ষে নিজের বদলায়ের চেষ্টা করি আমাজ পড়ে না বাফে জবাব দিয়ে করতেইবো বাফেন পড়েন জবাব দিয়ে করা লাগতো না উপরে দিয়ে আপনার দায়িত্ব না আপনার তলে দিয়ে আপনার দায়িত্ব আপনার নিজেই আপনার আপনি নিজের জবাব দিয়ে করতে হাদিসটা জবাব না দিয়ে তার মত তার সারা জিন্দিকাটাইছেন তার জৈবন কিলা খাটাইছেন তার আয় এখান থেকে করছেন বেখান থেকে করছেন ইলিম সম্মানিত উপস্থিতি সমস্ত দিনের উপরে জীবন ব্যবস্থার প্রতিষ্ঠা করবার লাগে আপনার গর্বের তরিকা ঢুকুন না যদি আপনার গর্বই তো নাই আপনার যদি যদি না হয় তাহলে আপনার বাথরুমও ঢুকা হইব কিন্তু সোহাব ঢুকা হইত না আপনার গুমানি যদি গুমায় আপনি রসুলের তরিকা যদি আপনার গুমানি না হয় তাহলে আপনার গুমানি হইব কিন্তু তরিকা না হওয়ার কারণে এটা হইতো না আমার জীবনের প্রত্যেকটা করতে আয়াদ হেমানদার গন আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আর তুমি তার আল্লাহ না আল্লাহ কি আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আর আমল নষ্ট আপনার জিকি নষ্ট হয়ে যাবো আপনার দুরুদ নষ্ট হয়ে যাব আপনার আপনার নামাজ নষ্ট হয়ে যাবো আপনার রোজা নষ্ট হয়ে যাব যদি রসুলের তৈরিকায় না হয় আমার দেশে অনেক তরিকা আছে কিন্তু আমরা দেশে তো পাওয়া যায় না জিকিরার তরিকা আছে তরিকা লকসন্দিয়া তরিকা দিদি দিয়া তরিকা সরমুনির তরিকা ফুলতলির তরিকা তরিকা গালিকা ফেকুন তরীক ই দুরুদ রসুলাইছেন না ইয়ান না তারপরে কেছেন না এইটা হলিয়া আমার দেশের সব অবস্থা শুরু করেন বা লাগাল যারা শুরু করে না আলেমগনে লেগে নবীর উত্তরাধিকারী আলেম মানে জ্ঞানী জৈন আল্লাহ আল্লাহার বয় করুন মানুষ রে বয় করুন সমাজের বয় করন তার আলেম তারপরে ওই আলমের কাজে নামাজী লাফিয়া মসজিদর এই মাদ্রাসার জোর নামাজ ইমাম সাহেব নাই প্রশ্ন নাই আতুলা যে আমার প্রশ্ন আছে কোন প্রশ্ন নাই যে ক্ষে হলানা সব মসজিদ আসে ফাঁসে রা সহাবর খাম দোয়া নামাজ বাদে দোয়া খবর জায়গা না যেটা এরদাইন্দা নামাজ রসুদ সাল্লাহামে নামাজ ফরে কিতা রসূদ সালি সাল্লামে নামাজ ফরে সবাই ইলা এখান আট তুলিয়া সবরে এলা দোয়া খরসইন্দা এরদাই মসিদ ইনাইফ দিয়েছে না আমি সহ্য করলাম না আমি সহ্য করতাম না তাহারিয়া লাফিয়ে দেশের সাইন বুড়ো যখন সাত আটশো লেখা থাকবো আমি কর্তৃপক্ষ অনুরোধ করবো যে সাত আটশো কারণ সাত আটশো বিষ না বিষ মিল্লার অবগণনা করা হয় আমার একজন প্রতিনিধি পাঠাইছিলাম যে বছর আমার সামিয়েছে কিনা না এটা আমার ব্যর্থতা আমি আপনার বুঝাই দাম পারছি না এটা আমার ব্যর্থতা আমি আপনার হয়েছি কিন্তু আপনারা বুঝছেন না আর ভিডিওর মাঝে আছে কর্তৃপক্ষ আপনারা এইখানে খানির দোকান দেওয়ার ব্যবস্থা করবা না মদ যদি বিক্রি করা হয় মদ যদি করা হয় আপনারা মানতা নাই জর্দা বিক্রি করা হয় মদ যে হারাম জর্দা ওলা হারাম আপনি জানেননি আগের আলোলা লন্ডেন হইতা কিনা না ফটো আছে কিনা না ফটো বদলি গেছে না এখন লন্ডেন মুসিদ মাদ্রাসা কিছু হয় না তাহলে বুঝা গেলে আগের আলেমকার আলেমর ফটোয়া কোন সময় ভুল হইতো ফারে তার প্রমাণ এলাকি আগে হইসেন ইংরেজি শিক্ষা হারাম আজকে ইংরেজি শিক্ষা আপনার আমার মসজিদ মাদ্রাসাতে হয় না হুজুর এখন ইংরেজি শিক্ষা ফাটাই ফটোয়া দিছে ইংরেজি শিক্ষা আগে এক সময় হারাম বুঝিছিলেন বুঝো ভুল আসছিল ভাষা তো যে কোনো ভাষা সব ভাষা আল্লাহ সৃষ্টি ইংরেজি কার সব আল্লাহর সৃষ্টি ইংরেজি যদি হারাম হয় তাহলে বাংলা ভাষাও হারাম আগের আলিমখলের একসময় তারা এই সিগারেট সম্পর্কে জর্দার সম্পর্কে তারা রিসার্চ আস না তারা মনে করছেন যে আমরা খাই আর এমনি একটু শলিটা একটু লড় দেওয়া কিন্তু বর্তমান যুগের বিশ্বের সব আলেমহল শীর্ষস্থানীয় সব আলেমহল একমত যে জর্দার মাঝে সিগারেটের মাঝে যে জিনিসটা আছে বিষ নেশায জিনিস যেটা মানুষের ক্ষতি করে এতে সর্বসম্মতি ক্রমে আলেমদের হতেলিয়া সিগারেট বিড়ি জর্দার গোল ইত্যাদি হারাম তারা আল্লাহর জবাব দিয়ে করতে পারব আমি জানতাম না আল্লাহ সুমানা জানেন তারা জানতাম না এটা ঠিক আছে কিন্তু আপনি আমি আজ কর আলেমা যদি কোন জানতাম না তাহলে এটা কে তোরা খাইবা কিনা না তোরা খাইবা কিনা না আল্লাহ দুই সময় প্রশ্ন করেন যে আগের মানুষের অবস্থা কীতেই আগের বুল হয়েছে মা করে না তোমার মা করে দিবা আপনি তো জানিয়া খাইরা তারা নাজিয়া খাইছেন আপনার জানিয়া খাইরা তা আপনার জানিয়া সিগার খাইরা আপনি জানিয়া জর্দার খাইরা খৈর মহরু হে মখরুমান সম্মানিত উপস্থিতি যে বিষয়গুলাই ল যে আপনার এলাকার আরো কিছু কালচার এখন আছে এর মধ্যে আসল গতবার আমরা খুঁজতাম মনে আছে কিনা আপনার ময়মুরু আত্মীয় স্বজন দাওয়াত দাওয়াত খাওয়ানি লাগে বাড়িতে খালি রান্না ভাড়া করতা খাওয়াইতা আর আপনারা আইছেন। আমি আশা কর্ম এবং আগামী মাসিলোধ কর্ম কর্তৃপক্ষ জায়গা করে রাখবা মিলারা খালি ওয়াজবা বাড়িতে কইবা দিন তুমি কিতা জানো মহিলার শিক্ষিত করার দরকার আছে কিনা না এই মাদ্রাসার বেশিরভাগ মেয়ের ছেলেদের থেকে মেয়েরা বেশি মেয়ের যখন স্কুল লাগে তো ওয়াজ মাফিল মেয়েরা লাগে না বিভির হওয়া লাগে না বিভিকে তৌফিক দান্কা সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান আমরা দেশ দুরুদ আছে জিকির আছে কিন্তু রসুলোর নাই আমরা দেশের সমাজ ইসলামের নামে অনেক জিনিস আছে যেটা আসলে কিন্তু ইসলাম নামে চলে ইসলাম গাড়ি ভাঙা চলে ইসলাম দিন আর মনে করেন যে ইসলামের খাম করা পল্লাহি ইসলামের খাম কোন সময় মানুষের অকল্যাণ সৃষ্টি করতে পারে না ইসলাম দিয়া অনেকের ইসলাম প্রতিষ্ঠান নামে ইসলাম কোরআন হাদিস উপব্যাক্ষা করিয়া কাজ মনে করেন ইসলাম মানে নাকি জিকির করা তিনি তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা বিভাগ আমরা যাতে দিনে প্রতিষ্ঠা করতাম পারি করতাম পারি হোক সেটা নামাজ রোজাত হোক সেটা জিকিরো হোক সেটা পরিবার পারিবারিক নীতি আপনি যখন ঘুমাইবা গুমানির নিয়ম আছে ডিস্টার্ব করতে নয় আপনার গুমানিটা সোহাব রই আপনার গরাব রই যদি আপনি গর আল্লা নাম লাইয়া ঢুকুন সালাম করিয়া ঢুকুন আমরা গৌর কি সালাম করিয়া ঢোকানি হয় দোকান। হয়নি আমরা গরো করিনা এটা করতো ফুয়া বা মুরব্বী গা না মুরব্বী সচেতন আছেন আমরা কিন্তু বাচ্চাদের সালাম করতে সারা দুনিয়া সব মঞ্চে সালাম করবো আপনি কই আমি দাঁড়িয়ে আল্লাহ আমার সালাম করতো আমি কিতাপ করতাম অথচ জানেনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামারা মহাম্মদ রসুল্লা সাল্লিশাল্লাম তা আগে সালাম দিতে পারত টানোর পরিবেশ বদি গেছে আল্লাহ সুবাল দাম করব কা আর কিছু ওয়াজ বেশি ওয়াজ উনার তো দরকার নাই সার রায় ওয়াজ উনি পেঠা গইছিল যে কিতাব আখানো ওয়াজ কই কিতাবো আল্লাহ পরিস্থিতি দেখি তুমি হাজুর হয়ে গেছো হ্যাঁ খুটা আপনারা আইতে পারে কিন্তু আপনি যদি শুরু করি দেন ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবো আপনি মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটাকে উপকারী একটা উপকারী ইলিম আপনি যদি এটা চর্চা করে যান আপনি খবরও যাইবা গিয়া আপনি আপনি আপনি যাইবা আপনার ফুয়া যাইব গিয়া আপনার নাতিয়ে দেখা ঢুকবো আপনার ফোন দিয়ে যখন গড়াইয়া সালামিয়া ডুকবো তখন ইনশা আল্লাহ তাল্লাহ আপনার খবরও তাকে আপনার আপনারা যারা হইন আপনারা আমরা সব রে আল্লাহ সুবান দান রক্ষা আমরা গড় রে জান্নাতি একটা পরিবেশ তৈরি করি রক্ষা আমরা যাতে কোরআন একটু আগে এইখানে আমরা দেখতাম যে বই ফাটাই বাড়িতে বাড়িতে কি বই ফটাই সহাবর তো যে নামে দেওয়া হয়েছে বই তোলাই গুনা এবং আজাব সারা কারণ বইয় মাঝে গাজা করি কিচ্ছা কাহিনী লেখা আছে আপনার ইসলামের নামে ওয়াজ মাহফিলা গাজাগুলি কাহিনী খুব খালি ওয়াজি কাহিনী কাহিনী খুব হয় কিছু বই আছে খালি কিচ্ছা কাহিনী ইসলাম নামে ইস্তামর ক্ষতি লাগি ইসলাম বই তৈরি করা হয়েছে মিথ্যা কাহিনী দিয়া ফাতেমায় কিতা খইলা ফাতেমায় আলির ওখান ফাতেমা আলী হইলা তুমি মাঝখানে আমি আমার বন্ধু কিতাব মাত্রা এখন লেখকেল যে অমুকের যখন আল্লাহ আখ আল্লাহ আল্লাহর আপনে আমি কিতা মাত্রারবো তো লেখল কান থাকি হে কার কাছ থেকে আমি কইসি নি আপনে কইসেননি বাংলাদেশের বইয়া চোদ্দশ বছর পরে কাহিনী লেখের তোমার কাহিনী আর কর্তৃপক্ষ আমরা মনে কর্তৃপক্ষ যেহেতু আলেম তারা আলেমরা আসেন তারা জ্ঞানী আসেন তারা এটা বুঝুন যে কোন বই ঠিক আছে কোন বই ঠিক না তখন তারা চেক করিয়া সেগুলা কিনিয়া তারপরে আপনার দিবা এইভাবে আপনার গোড়া তাকিয়া এইসব আমার আওয়ার খবর যারা জীবিত আছি